আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ তাল্ন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম বলেছেন মসজিদে থুথু ফেলা গুনাহের কাজ আর তার কাফফারা অর্থাৎ প্রতিকার হচ্ছে তা দাবিয়ে দেয়া অর্থাৎ মুছে ফেলা